সেই সুখটি মুখেই ব্যক্ত হচ্ছে গোবিন্দ সুখের কামনা সাপ তখন কামিনী নহেন বোঝা যাবে কি প্রকার যুক্তি কোথায় যার মায়ার সঙ্গে কোনো সম্পর্ক তিনি এই প্রকার নায়ক নায়িকার মিলন লীলা বর্ণনা করেছেন একবারে আসন্ন মরণ মহারাজ পরিচিতের সভাতে বলছেন কোথায় হাসন্দ্রেত্যু মহারাজ পরীক্ষিতের সভাতে বলছেন এই নগ নায়িকারী লীলাচরণ প্রাপ্তির জন্য এত বড় এতেই সবই আছে দেখুন যখন এই এমন প্রেমের সঙ্গে বর্ণনা করলেন সুখমণি এরাও চাচ্ছেন আবার আত্মী তার বসন্ত এই প্রার্থনা করল ভক্তি বিনম্র হৃদয়ে এদের এদের চরণে প্রাণটা একবারে বলে গিয়েছে শ্রী সুখদেব সেই সুখমনি সেখানে সে একই ব্যাপার কিন্তু বলছেন দুর্ভগা এইদমা আছে তো বলতে পারেন না স্বাভাবিক যখন উদ্ধবের সঙ্গে কুবজার গৃহে গেলেন তখন কুবজা দিয়েছিলেন উদ্ধবকে বসতে আসন পরম সম্ভ্রমে সেই আসন উদ্ধব গ্রহণ করেননি প্রণাম করেছিলেন আসনকে কৃষ্ণপ্রিয়া তো আমাদের যখন বলতে হবে না বলে তো নেই কিন্তু তাকে দুর্ভোগ সম্বোধন করলেন সুখমুনি এত বড় ভক্ত আমাদের বললেন এটা তার আবেশ নির্মাণ এর দ্বারা ব্রজসুন্দরী গণিত প্রেমের ইঙ্গিত করা হলো। এই নির্মল্যাখ্যাখানেধারণী রতি সম্ভবের ছানি দা বুঝা আগে আত্মসুখ এলো তারপর তিনি মনে করলেন যিনি আমাকে এত সুন্দরী করেছেন এই সৌন্দর্য দিয়ে আমি তার সেবা করবো কখন রতি কৃষ্ণ সুখ কামনা রতি হয় না কিন্তু রতিটি উঠছে সম্ভব ইচ্ছা নিদানা ইয়ং রতির সাধারণতা কোথার থেকে সুখমনি কোথায় পড়ে গেছে এই জন্য এটা তার স্বাভাবিক কথা নয় নিজের বেদনা বেদনার এই জিনিসটিকে ব্যক্ত করছে বললেন কেউ বা অন্তরে কাম রেখে আর বাহিরে প্রেমের মতো কথা বলেন আর কেউ বা ভিতরে প্রেম রেখে মুখে কামনার মতো কথা বলেন কিন্তু বসে দেখুন না কোনটা খাটি দেখা যাবে কোনটা নকল কখনই বুঝা গেল টানলেন তো হাসলেন গোবিন্দ পূজা ধরে টানছেন বসন্ত হাসছে তিনিও হাসছেন কি করে সুতরাং ওতে ঘষে দেখলেই তো পরীক্ষা হয়ে যায় এই জন্যেই সুনির্মল প্রেম নিয়ে মুখে বলছেন কামনার মতো কথা হে ব্রয আত্মিনা আসুন সমগ্র বৃন্দাবনের সকলেরই যখন যখন দুঃখ বিপদ হয়েছে গোবিন্দ যেন বলছেন ব্রজসুন্দরী গণ অন্যান্য ব্রযজনের সঙ্গে তোমাদের আরতিটা যে অন্য প্রকার যে কি করব আমি তাই ভাবছি কারণ অন্যান্য প্রয়োজনকে যে সকাল বিপদের থেকে রক্ষা করেছি তাতে আমার তো কোন যদি এই আত্মিক থেকে রক্ষা করতে হয় তাহলে আমাকে বিপন্ন হতে হবে তো কলঙ্কিত জীবনযাপন করতে হবে আমাকে সুতরাং এই জন্যই তো আসছি না এই জন্যই ভয় শ্রীকৃষ্ণ যখন এরূপ বলছেন সেই সম্ভাবনা নিয়ে যেন ঠিক সামনে যেন বলছেন সেই স্ফূর্তি নিয়ে তার উত্তরে সম্বোধন করছেন হে বললেন এই জন্যই বীর বলে সম্বোধন করেছে বললেন তুমি কি কিছু একটা সাধারণ নায়ক নাকি যে আমাদের মনোগত মনোবাসনা পূর্ণ করলে তোমাকে কলঙ্কিত হতে হবে রাসলীলা শোনায় সবারই অধিকার সুকমণি কিছু বলেন বলে উল্লেখ করেছেন যে কোনো শুনুন তবে যদি কেউ বলেন আরে মহাশয় শ্রদ্ধান্বিত শব্দ আছে এই জন্যে তো আমরা বলি রাসলীলা সংকীর্ণ বস্তু নন তিনি হচ্ছেন একটা ব্যাপক এই রাসলীলা প্রসঙ্গে তনু মাতৃত্ব হজতে সমগ্র বিশ্ব জীবের জন্য এই পর্যন্ত বসিভূত করে প্রেম দানের শক্তি আছে সেই লীলার কি এই শক্তি নাই যে শ্রদ্ধা শ্রদ্ধা নাই সুতরাং করেননি খোলা মাঠে কথা বলছেন কিন্তু নাস্টিক যারা তাদের মনে এই একটা সন্দেহ যিনি জগতে ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন তিনি এই পরীক্ষা করলেন এর আদর্শ কি এতে জীব শিক্ষা এই দৃষ্টান্তে লোকে যদি এইরূপ মহারাজ পরীক্ষিতের হৃদয় গলে গিয়েছে ছে কথা শুনে কিন্তু তিনি দেখছেন ওরা সন্দেহ করে চলেছি ওদের প্রশ্নটা আমি ধর্মায় তরৈ ভগতীর্ণ হি ভগবান বক্তা বক্তা বিলক্ষিতা প্রতিভ আচর ব্রাহ্মন পরদারা বিমর্শন হে ব্রাহ্মণ যিনি ধর্মের পালক রক্ষক তিনি অবতীর্ণ হয়েছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন ধর্ম সংস্থাপনের জন্য তিনি এইরূপ পরদারা বিমর্শনী করলেন লোকে কি শিক্ষা পেল শুক্রমণির সঙ্গে সঙ্গে বীর শব্দটি উল্লেখ করছে বললিমনি যে বীর মানে বললেন তার সামর্থের কোন দোষ থাকে না মহারাজ অগ্নির সবই ভক্ষণ করার সমর্থ আছে কিন্তু অন্য কি কেউ তা এই উত্তর দিচ্ছেন অগ্নি হচ্ছে সর্বভূত সবই হজম করবে কোন দোষ নেই কিন্তু আরো কি কেউ তা পারবে মহাদেব সমুদ্র মন্থনে উত্থিত বিশাল কালপুর পান করলেন মহাদেবেই পেরেছে যে মহাদেব নয় সে যদি খেতে যায় সঙ্গে সঙ্গে তার জন্য তিনি শাস্ত্র ঈশ্বরান বচন সৈত্যং তথৈব আচরণ কচিত দেশাং যুক্ত বুদ্ধিমান তত্ত্বতা চলে জীবের কর্তব্যের জন্য ভগবানের বাণী বেদ জীবের আচরণের জন্য যে বাণী আছে সেই বাণী ঈশ্বরের যে আচরণ নবকৃষ্ণ এই লীলাকে ভক্তের মতো অর্থাৎ আরাধনার জিনিস ভাগবত পরহংস परम आराधना परम सम्पदार तुम्हें परदारा विमर्शनम तो गोपी चो चो जो किड़न नेह देह भाग। जिन्ह अंतरत्मा के राजुणी तुम्हें मन रखते पर कठा के लक्ष्य कर सत्परी মহারাজ পরীক্ষিতকে দৃষ্টান্ত অধিকেই বলছো তুমি কথা মনে রাখতে পারনি নাকি আমি তোমাকে বলে দিয়েছি নাই বলিস না একদিন গোবিন্দ বাল্য লীলাতে মা যশোদার কতক তার নী চুরি করে নিয়ে যাচ্ছে এই লীলা আছে নবনীত সম্যকভাবে চুরি করেছে মুসলমান মানে চুরি সম্ভক ভাবে চুরি করেছেন মাটির পাননি এবং এমন কায়দা নিয়েছেন পাবেন না তো মনে মনে ভাবছেন কোন জায়গায় এটা খাবো গোপনে খেতে হবে তো যদি মা দেখে তো সপ সেই গোপন জায়গায় নিয়ে যাচ্ছেন ওটি খালেন কোন যাচ্ছেন এমনি মনিস্তম্ভ আছে আর নিয়ে যাচ্ছে নিজের ছবিটা পড়ব মনিস্তম্ভে সব বিম্ব উদ্গম নিজেরই বিম্ব সেইখানে দাঁড়ালেন মুগ্ধতা মুগ্ধরি সঞ্চিন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের যে প্রতিবিম্ব বলছেন ভাই তুমি আমার বন্ধু সখা একসঙ্গে খেল মনমিত্রাঙ্গি ভবান মায়াত্র ভাবতো ভাগ সময় কল্পিত তুমি আমার বন্ধু এইটা যেটা চুরি করেছি সেটি অর্ধেক তোমার অর্ধেক তাই বলে এটা অন্য ছেলে হলো নাকিমণি বললেন মহারাজ গোপীকাগনের সঙ্গে ভগবানের রসময় বিহার এটা তো নিজের প্রতিবিম্বের সঙ্গে তার খেলা কারণ তার খেলা তার আনন্দ শক্তি যেমন বালক নিজের প্রতিবিম্বের সঙ্গে খেল নিরশ করার জন্য তিনি এখানে এসেছেন হয় গৌরব নিজেরই আনন্দ এই সত্যি পর কে সমাধান করে দিয়েছেন সুতরাং রসময়িক লীলাতে শক্তিশালী তুমি এই কথা যে আমাদের সঙ্গে মিলিত হলে বা মনোবাসনা পূর্ণ করলে তোমার দোষ হবে তোমার আবার কি দোষ তোমার তো সে শক্তি রয়েছে গোবিন্দ হাসছেন এসে দাঁড়িয়ে বলছেন তা তো ঠিকই কিন্তু গোলমান তো তোমরাই করলে বলছেন গোলমান আমরা করেছি কিসের অন্তরিত হয়ে গেলে বললেন দেখো আমি তো প্রথমে যখন তোমাদেরকে উপেক্ষাবানি বললাম বললাম যে গৃহে ফিরে যাও আমারও দোষ আমারও দোষ এবং তোমাদেরও দোষ নাকি কলঙ্কের থেকে তোমরাও রক্ষা পাও আমাকেও রক্ষা পাও তোমরা গেলো না ছাড়লে না যখন ছাড়লে মিলিত তখন তোমাদের সঙ্গে তোমরা সৌভাগ্য গর্ভ যদি না হতে মানিনি না হতে তাহলে কি আমি অন্তরিত হতাম এই জন্যে বললেন নিজ এটাও সম্বোধন নিজয় ধ্বংসন স্মৃত এখন প্রত্যময় বস্তু তো স্ময়টি কি তাও জানতে গর্ব স্ময় মানে তার জন্য তোমাকে অন্তরিত হতে হতো একটু হাসলেই তো হতো তার জন্য ওই গর্বটা নাশের জন্য তোমাকে আমাদের ছেড়ে চলে যেতে হতো হয়ে যায় এই যে স্ময় গর্ব আমাদের মহাজনগণ বলছেন এত প্রেমের রাজ্য মহাভাবের সুতরাং এখানে রজতম গুণের কোন ব্যাপার কোন প্রাকৃত গুণের ব্যাপার নেই এদের প্রেম সিন্ধুর তরঙ্গ হচ্ছে লক্ষণ করলেন গর্বের সৌভাগ্য রূপতারণ্য গুণ ও সর্বোত্তম আশ্রয়লাভারী না হের নম গর্ব সৌভাগ্য ইত্যাদির দ্বারা যে অন্যের একটা হেলা প্রকাশিত হয় তাকে সৌভাগ্য সুতরাং এই তো মান এবং গর্ভ প্রশমনের জন্যই তো তিনি অন্তরিত হয়েছিলেন এবং পাঁচে রাধারানীর সঙ্গে দেখলে রাধারানীকে নিয়ে অন্তরিত হলেন রাধারানীর সঙ্গে দেখলে আবার নূতন একটা ঈর্ষার তরঙ্গ উঠে এই জন্য রাধারান কাছ যাতে রাসবিহার সম্পন্ন এই যে গর্ব এটি একটা এদের প্রেম সিন্ধুর সঞ্চারিক ভাব আমরা কি করে বুঝবো ওই যে বললাম কষ্টিপাথরে ঘষে দেখুন না একদিন গন্ধ পাচ্ছেন বুঝেছেন যে তিনি এসেছেন সামনে দাঁড়িয়ে আছে তাকাচ্ছেন না ও ঠিক উনি মালা গাঁচছেন গাঁচছেন নিজের মনে গাঁদছেন গুনগুন করে গোবিন্দ গুন কীর্তন করছিলেন তাই তাই করছেন আর মালা বিশাখা দেখছেন তার দিকে রাধে যার জন্য মালা গাছ সে সামনে মূর্তি তার দিকে একটু তাকালো না তুমি গোবিন্দ ভাবছেন যে কি বলছে তার সৌন্দর্য মধ্যে যে আনন্দ পাবো এই যে আমাকে উনি নিজে জানেন ওর আস্বাদন কৃষ্ণ কেমপান কত প্রকার আছে তার এই শৃঙ্গারস মধুপানের বৈচিত্র্য রাধা তত্ত্বটি কত বড় সেবা এই জন্য এদের সময় এটি প্রাকৃত জগতের রজত মগ্নের অহংকার অভিমান ইত্যাদির সঙ্গে কোনো সম্পর্ক নেই शोक मोह ग लालसा जन्मेा बाना स्वीकृति द्वित श्लोकेलें स्वीकृति এখানে সামিপাত্রিকাকে হচ্ছেন বললেন পুণ্যং বিনা তো শ্রবণের জনিত ব্যক্তি সুতরাং শোক মোহ অমর্ষ গর্ব ইত্যাদি যা যাদের আছে তারা এই কথা শোনার অধিকার পাবেন না ইচ্ছাই টাকবে না তাদের ভজনের কথা না থাকে অন্যান্য ভজন কথা শোনার বাসনাটাও চাকবে না তাদের शत्र जिन अहंकार जूताना प्रत्येक आशा गर्व जो মনের গর্ব জনের গর্ব আভিজাত্যের গর্ব দেহের গর্ব শক্তিরা আর যার এরা বলছেন ও সেই জন্য তোমাকে অন্তরিত হতে হবে অন্তর্ধানে এই জন্য অন্তর্ধানের দরকার তুমি যদি একটু হাসতে তো হয়ে সত্যি ক্ষুদ্রতম হাস্যাঙ্কুর্ণা করছে বিলোচনা স্মর সমৃদ্ধি কি বস্তু এই গোবিন্দ তাই চিন্তা এরকম হাসি জগতের মানুষ যা একটা কল্পনা করে হাসির সৌন্দর্যের সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষ যারি শক্তি লোকে দেখাই এই রূপর ধন ভক্ত গণের গুরধন প্রকট করিল নিত্য লীলা তখন তুমি আবার মুখটা হাড়ির মতো করবে কারণ মান শিক্ষা দিয়েছো আমার দ্বারা মান রক্ষা হবে না ও যদি মুরলি ধনী প্রবেশ করে পায় আমাদের শ্রীপাল প্রধান সরস্বতী বললেন যেন গন্ডুসে সমুদ্র শোষণ করেছিলেন তিনি সবটা গোবিন্দের মাধুরী আশ্বাদন করেন তিনি সেখানে দেখুন এই হাতির কত শক্তি বা তার একটু অঙ্গ মাধুরী হাস্যের আমাদের শ্রীপাত আর রাধা আর সখিগণ কে শুনিয়ে শুনিয়ে বলছেন সখীগণ সন আজ তিনটা প্রতিজ্ঞা তোমাদের কাছে করলাম ওর সঙ্গে আমি কথা বলবো না এক প্রতিজ্ঞা ওকে আমি দেখব না আর ওকে আমি না না না কি যে দেখলে কোটি কোটি যুগের মতো মনে হয় তিনি একবারে করে দিলেন দেখবো না ছুবো না শীঘন হাসতে হাসতে বলছেন ঠিক আছে তুমি যদি কিন্তু তোমরা যদি সহায় সকিগন বলছেন আমরা তোমার সহায় আছি তুমি যদি ওকে ভুলতে পারো ছাড়তে পারো তো আমাদের আর আমি নিশ্চিন্তে ঘরে থাকবো বাবু তুমি ভুলে যাও গোবিন্দ দূরে দাঁড়িয়ে আছেন মাধুর্য মূরতী নন বলছিল। বলছেন বলবার উপায় সামনে তুমি যদি পারো কেউ বলছেন সহায় আছি বলছেন সহায় প্রেমের কারিগর যুগল প্রেমের কারিগর গড়তেও পারে ভাঙতেও পারে ভেঙে দেবে গড়ে দেবে এই সখীর স্বরূপ গোবিন্দ ইঙ্গিত করছেন বলো কিছু বলো সখীগন যেন ঠিক রাধারানী শুনেন না অথচ শুনে এইভাবে দাবা কোনটে বলছেন কি সকী দেখছ তো কেমন দাঁড়িয়েছে আর মুখে কি হাসি যে রমনী এই রূপ না দেখেছে তার জীবনটা ব্যাখ্যা প্রতিজ্ঞা করেছিলেন দেখবেন না সরস্বতী পাদ বলছেন তখন মনটা দেখেছি প্রতিজ্ঞাও তো করলাম তাহলে কি করি মনে মনে ভাবছেন একটু ভিতরে ভিতরে সুখিগনের দৃষ্টি এড়িয়ে দেখতেই হবে একবার একটুখানি দেখলেন বড় বড় চোখ তো না পায় লুব্ধ হয়ে গেল নয় লাগলো দেখলে কি না সকী তোমরা হচ্ছ যত নাচের গুণ বললাম বা আমাদের দোষ হ্যাঁ তোমরা তো বলছো যে ওর এত হাসির মাধুরী যে না দেখেছে তার জীবনটা বোমা তুমি সেই কথাটা শুনলে না এত পাতলা সত্য মিচা আওয়াজ নয় এই মাধুরী আস্থাদন করেই গোপীগণের জীবন ধর কাল ধরে করছেন অনন্ত যুগ করবেন পরশোনা পেলি ও তুমি রহস্যাবুজিনু কৈলি এই গোবিন্দ মাধুরী সকি আর দুটো প্রতি যদি দয়া করো তো দুটো খাক সকি বলছেন হ্যাঁ সখীগঞ্জ এমন পরিপাটি করে কথা বলছেন না তিনি সেই কথার পরিপাটিতে প্রণয় রোজ বসে তার প্রতিজ্ঞাটি ভুলে গেলে। दाड़े दिए रोपाटर कथा क्या राधे की सखीगन तुम्हरा जो नाटर गुरु तुम्हरा अरे जखार আমি তো না বলেছি সকির বাপরে ওকে ছবার আমাদের সাথে ওকে আমরা ছুতে পাই কারণ কুঞ্জটা তোমার হাতে ধরা বের ধরা তোমার আমাদের সামর্থ্য ওকে এখানে কি আমাদের না। কি করব তাহলে বলো বেশ কম করে বুঝলে আর কে কোন ভুল মেলানো মাধুরী আকর্ষণ করে শুনেলে এই হচ্ছে তার হাসের মাধুরী অতএব এরা বলছেন তাজিন তো তোমাকে অন্তর অন্তর হতে হত অন্তর ধানালম এর অনন্ত ধ্বনি দরকার নেই যেজনsmaননন স্মিতাকে হাসলেই হয় সূত্র আমরা তোমার কিং করি নিশ্চয় তোমার আমরা কিং করি ভবৎ করিস আমরা নিশ্চয়ই তোমার কিং করি তুমি আমাদের ভজন করো ভজন করো বলছে গোবিন্দ কি ভজন করছেন না এদের পরে একটা প্রশ্ন যখন এসে দর্শন দিলেন এর পরে তখন একেবারে সব দুঃখাতি নাচ করে অমৃত সাগরে তাদেরকে ফাঁসালে তখন সেই দুঃখের সামান্য স্মৃতি পেয়ে আসন পেতে দিয়েছেন রোস ওই যে স্মৃতিটা আছে আমাদেরকে ছেড়ে কথা দিয়েছে প্রাণ প্রিয় তোমাকে প্রশ্ন করবো উত্তর দেবে হ্যাঁ বলো আচ্ছা বলো তো ভজন করলে ভজন করে ভজন না করলেও ভজন করে কে এবং ভজন করলো আর না করলেও ভজন করে না কারা গোবিন্দাকে বাক্য জালে ফেলে আর বিপর্যস্ত করতে চায় শোনো শোনো সখী গরম প্রথমেই সখী সম্বোধন করে একটা উত্তর দেওয়া হয়ে গেল সখী বলেই বলছেন তোমাদেরকে ছাড়ার কোন প্রশ্ন जारा भजुन कुले भजुन कुले ले ले। जारा माता पिता परोपकारी व्यक्ति भलो ना बचले क्योंकि ধরুন সন্তান কবে বড় হবে রোজগার করবে মা বাবাকে পোষণ পালন করবে এই জন্য স্বার্থপর জগতে ওই জায়গা একটু আলো আছে আর নিরী যারা তারা ভালো না বাসলেও চলেছে কিন্তু সামান্য একটা সন্তানের উপরে বা একটা পরোপকারী ব্যক্তির ক্ষুদ্র একটা বস্তু আর যারা ভালো ভালোবাসে না ভালো না বাঁচলেও বাসে না তারা চার প্রকার এক আত্মারাম এক আত্মকাম ভালোবাসলেও ভালোবাসবে না বাঁচলে তো বাঁচবে না আরে হি উনি তো গুরুদ্রহী নন কারণ গুরু মাতা পিতাকে পরম ভর্তি করে ওটা জ্ঞান তারপর তারপর উনি নন নন এটি তাহলে হয়ে গেলেন যেমনি এইরূপ চক ঠেলেছেন তেমনি গোবিন্দ বললেন না হন্তুখন্ত देद ए भजन आमी छापी उठे जो अन्ता चिंतार जन से तमय আমরা জন্তুন জন্তু মানে কি জীব আমাদের কি তোমার জ্ঞানের অনুবৃত্তির কিছু অভাব আছে বললেন না না অভাব নেই কিন্তু এবং মদর্থিত তোমরা আমার জন্য লোক বেদ সব আত্মীয় স্বজন ধর্ম সব ত্যাগ করেছিল মহত্বর ভজনের যে অপূর্ব উচ্ছ্বাস তোমাদের একটুখানি বিরহ দিয়ে সেই উচ্ছ্বাসে সারা বিশ্বকে ভরিয়ে দেওয়ার জন্য তোমাদের এই শ্রীমুখ বাণী হারা বিশ্ববাসী আশ্বাদন করে যেন ভক্ত হয়ে যান এই জন্য তোমাদের প্রেমের মহামহিমাকে করার জন্য আমি নিজেও কষ্ট পেয়েছি তোমাদের থেকে দূরে থেকে কিন্তু সুতরাং ভজন তো করছেন তাহলে ভজতাতি রহিতম। পরক্ষে থেকে একটু আডালে থেকে ভজন করছিলাম ভজন তো করছেন ভাই বলছেন তারা যে বস্তুত শ্রী শান সুন্দর সাক্ষাৎ ভাবে তার সেবাটি তারা পাচ্ছেন না সাক্ষাৎ ভাবে এই হদের আর এই सम्भवन आदन करतेस तुम भजन करोम गोविंद जानते तुम्हारा कि भोजनों करते तो तुम्हारा कि भोन मानी सेवा तुम्हारा किंकरि कि गुस्सा आत्तीमयी सेवा किंग करुमी प्रकार आत्तीमयी सेवकाा जनब्रत तीस किी बला आत्तीमयी सेवका प्रकाश करा के भोजन करतेच এই বলা হয়েছে কেন বলছি দেখো তুমি তো সক্ষর সে ডুবিয়েছি আমাদের ভাবের অনুকূল তাই করবো গোবিন্দ যেন বলছেন ও সখা বলেন আচ্ছা তাহলে বলো ভজনটা কি দেখা না দেয় ও তো মাঝে মাঝেই বলেছে যে তোমাদের মনোবাসনা পূর্ণ করতে গেলে আমাকে কলঙ্কিত হতে হবে ইত্যাদি সুতরাং মনে ভালছেন যে যদি আমরা বলি ভজন আবার দেখাইতে বিলম্ব করে कमलर मत बदन कमलर मत बदन बोलने मात्र साफ ठंडा है कमलर मत बदन तो तुम्हारा যেন বলছেন তোমাদের সারা দেহের মাথার উপরে কমলের মতো কি আমার বোদন দেখার জন্য তোমাদের তো আর ঠিক বললেন এই জন্য চারু জল রুহান প্রত্যেকটি শব্দের পূর্ব পক্ষ করেছে আর এই জন্যে বলা হলো চারু দর্শক তোমার সুন্দর বদন কমল একবার দেখাও আমাদের বদন কমল এ তো তোমার সেই মুখমাধুরী আশ্বাদ জন্য তো পুরে কমল ছাই ভাই তোমার বদন কমল লা দেখলে এদের কোন গুণ নাই সুন্দরী গণির নিকটির জলদোহন পূর্বর আগে বললেন নক্স নকরম বিদম এই নয়নধারী নয় ফল গোবিন্দশিগান মহাপ্রভু তিনি এই ভাব আরে মদন চারুদার সাধন করলেন লাবণ্য কেলি সদন জননেত্র রসায়ন সুখময় গোবিন্দব যার পুণ্য পুঞ্জ ভালো দর্শন মিলে কি করিতে পানি তৃষ্ণা না দিলে লক্ষ কোটি সবে দিল আখি দুটি তাতে দিলিস আচ্ছাদ বিপোধন মন না যে দেখিবে কৃষ্ণানম তারপরে চক্ষু যদি করে তাহলে তার জানি তার যোগ্য সৃষ্টি কোটি কোটি নিষ্ফলক নেত্র করত চারু দর্শ তোমার সেই ভুবন মোহন শীতল পড়া বদন মাধুরী একবার দেখাও সেটি দর্শন করলেই আমাদের হৃদয়ে গোবিন্দ যেন বলছেন বদনটা দেখালেই হবে তো বাড়াবে না কিন্তু আর একবার প্রথমে বললে মাথায় হাত দিতে আমি বললাম চোখ বলবো হাত দিয়ে চলে মানে না আসবে যখন তখন একবার মুখটা দেখ আচ্ছা তোমাদের যখন এত দুঃখ বদনটা একবার দেখাবো তাহলেই তো হলো তো বাড়াবে না আর একটা চায় পরবর্তী শ্লোকে কৃষ্ণের কাছে কি তারা চাচ্ছেন সেইটি আমাদের শ্রীপাদ সুকমনি তাঁদের উক্তিতে উল্লেখ করেছেন শ্রী গোপীনাথের কৃপা হলে আগামীকাল শেষ